এই মরান বসে আমার জানা মতে প্রায় সবগুলি আসছেন দেখা হবে আল্লাহddot জীবনমনা সুকুমার শিবাকি দেন দেন এবারে সিস্টেমকে আমরা সকলকে জানাবো এবং সুযোগ আলে মোলামাদের মন্দিরতেই উনার বায়ান দরকার লাভ করতে মোনাতে কিছুটা আসক্তকরণ করো যে অতিথি করে মোরা সমাজে পর আমাদেরকে জাগ্রত করতে পারে এবং এই মহানতে নিজেকে}^{[লাইভ] প্রদান করতে পারে এজন্য আমি মোনাতে করতে অনুরোধ করব আলহামদুলিল্লাহ <laughs> الحمد لله الذي لا تراه الغيون ولا تخالفه الزنون ولا يكفه الوطفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم متاقيل الجبال ومكاهل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وعشرك عليه النحار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 صلة إبراهيم لسان إتماعيد رضا إساق فساعة صالح حكمة لود بشرى ياكوب جمال يوسف صبر عيوب صاعة يونس جهاد يوسف صوت داود حب دانيال وقار إليات جهد إساق وثموسى حيدة سليمان وإلم الخبر <تصفح> صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرزيم بسم الله الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو الملائكة وأولو العلم قائما بالخير وقال رسول الله صلى الله عليه وسلم علموا الناس الثنان أو كما قال عليه السلاة والسلام وقال رسول الله صل الله عليه وسلم فياتي على أمة ثمان يحبون الخمطا وينثون قمتا يحبون الدنيا وينثون الآخرة يحبون الحياة وينثون الموت يحبون القصور وينثون الكبور يحبون المال وينثون الحيك يحبون الخلق وينثون القالب وقال رسول الله صل الله عليه وسلم এখনো চোখের সামনে রমজানের আগে আসছিলাম মনে হয় ঈদুল আসার পরে মুক্তি সাহেব রহমতুল্লাহ আল এই দুনিয়া ছেড়া চলে গেছেন ওই সময় আমি বাংলাদেশে ছিলাম না দেশের বাইরে ছিলাম ওই সমস্ত লোকদের শুরু জীবনের কোরবানি আমরা দেখি নাই শেষ জীবনের কোরবানি কিছু আমরা দেখছি যার পাশে শুয়ে আছে বাঙ্গাল যদিও আমরা স্বীকার করি কিন্তু এই দেশে ইসলাম ঠিকা আছে আর যেটুকু ইসলামের ছাপ দেখা যেতেছে এই সমস্ত গুজুর গানে দিনের কোরবানির কারণেই কিন্তু আজকে আমাদের জন্য বসার জায়গাও আছে আমাদের ভিতরে ইসলামের ছাপ আছে ওনাদের অক্লান্ত পরিশ্রম আর কোরবানি যদি না সমস্ত পরিস্থিতির মোকাবেলা মোকাবেলা না করতেন খায়ের আল্লাহ ওনাদেরকে জেদায় খায়ের নজিব করেন আল্লাহ আল্লাহ সান অনুযায়ী দিবে আমাদের বাসাও ছোট মুখ ছোট আমরা চাইলে আর কি যাব আল্লাহ যখন দিবেন আর আল্লাহ আল্লাহ রাখি মেরে দোস্ত মেরে আজিজও মেরে ভাইও আল্লাহ এক আজিম দৌলতের সাথে আমাদের সম্পর্ক জুড়ে যে দৌলতের বুনিয়াদী দুনিয়া দি চাহাত দৌলত আমি বলি মাঝে মাঝে সারা দুনিয়ার যত বিদ্যা নিয়েই মানুষ আলোচনা করুক না কেন আর দেখ না কেন মানুষ করুক না কেন সমস্ত বিদ্যার সম্পর্কের নিচের সাথে আর আমাদের নেতের তার লোক সরাসরি আড়সের সাথে এটা তো সন্দেহ নেই কি সারা দুনিয়ার যত বিদ্যার চর্চা এখন চলছে বিদ্যা না এই বিদ্যা মানুষকে মখলুক থেকে ফায়দা দিতে পারে কিন্তু খালেক থেকে ফায়দা দিতে পারে না তোমাদের আমাদের কাছে যে বিদ্যা আছে এই বিদ্যা সরাসরি খালেক থেকে ফায়দা হাসেল করার বিদ্যা মখলুক থেকে না খালেক থেকে ফায়দা হাসেল করার বিদ্যা খালেক থেকে খালেকের কুদরত থেকে খালেকের কুয়ার থেকে খালেকের হাজিনা থেকে জন্য তোমাদের বিদ্যার দিকে চলাও এপাতত দুনিয়ার নিা জমিনে নির্বাচিত আর আমরা আরো সে নির্বাচিত দলির ওরাসিতা সফাই নামী এবার এই আয়া ছিল দলির যদি কোন মেস কেউ আনতে চায় ওলামায় দেওগন্স ছাড়া দুনিয়ার কোন তালাশ আর মেস্তাকশ পর্যন্ত পাবে না কি বল এক সমস্ত গোলামায় দেবন্স এই রয়ের জমিনের উপরে কেউ পায় না আর কেউ কেয়ামত পর্যন্ত পাবে না এই জন্য ইমামি রহমতুল্লাহ অভিজ্ঞতা সত্য যে আমাদের প্রতিরোধের জন্য কোরআনের একটা আয়াতি যথেষ্ট আল্লাহ টাইমাসে বসাইছে না পাম্পাসে বসাইছে এটা আমার প্রশ্ন না আমার প্রশ্ন যে আল্লাহ ওই স্টেজে আমাদেরকে বসাইছে যে স্টেজে খোঁজ আল্লাহ বসানো বসা উপবে আল্লাহই যথেষ্ট ছিল সাক্ষীর জন্য কিন্তু আল্লাহ নিজ হাতে তাই না আমাদেরকে বসায় আনি আমাদের আকাবের দের কো আল্লাহ বসায় আনি আর এটার মেস্তাক ওলামায় কৃত্তের মেস্তাক যদি কেউ দেখতে চায় তোমরাও ভালো জানো তোমার উপরে হলো মজাবে হানা পি আর সুন্নতওয়ালা ওলামা যদি কোনো রোয়ের জমিনে থাইকা থাকে সেটা হলো আসল উলুম দেওয়া এদের যে মুক্ত দুনিয়াতে কেউ ছিল না কেউ আছে না কেউ থাকবে না উঠার কারণে এলএম এর তাকাত আমরা হারাই আসি যার কারণে বাসের চতুর্দিক থেকে চাইতেছে আমাদের মত কাটাকে রাস্তার থেকে সরাইয়া দিতে যদিও সরাইতে পারবে না সম্ভব হবে না কিন্তু আর আমরা মেরে রস্ত মত না উঠার কারণে আমরা আমাদের শক্তিকে হারায় এই এলেমের এর একটা মক্সাদ আছে একটা আমি ছিলাম ওইখানে ছয় তারিখে জানুয়ারির ২৪ তারিখে ডিসেম্বরের চব্বিশ তারিখে রাত্রে আমি বাংলাদেশ থেকে উড়াল দিতি পঁচিশ তারিখে সকালে ছিলাম বেড়াউ রাজি আল্লাহন দেশে ইউথোপিয়ার আদিস আবাবা উনতিরিশ তারিখে গেছি আমি যুবতী এক তারিখে আসছি আল্লাহ রব আর বিলক ব্যাপারও আল্লাহ কি বলতে বলা আজি দুই আসিমের ভিতরে কোন পার্থক্য আছে কি বল না উচ্চারণ হিসাবে বলস আল্লাহ কালীমুল্লা বলে আমাদের বাচ্চা বাচ্চা কালীমুল্লা কালিমুল্লা কি না আমাদের বাচ্চা বাচ্চা কালিমুল্লাসা আল্লাহ ইসলাম কালিমুল্লা হওয়ার জন্য চারটা শর্ত ছিল তুর পাহাড় ছাড়া কথা বলতে পারতেন না আর তুর পাহাড়ে গেলে জুতা হইত দ্বিতীয় চলবে না সময় নির্ধারিত আবার কথার মেঘদারও নির্ধারিত এতটুকু বলবা তারপরে বাস এবার যাও আসতে কালকে আইসো কিন্তু আমাদের বাচ্চা যদি দাঁড়ায় যায় দশ বছরের আর কোরআনের আলী আলামতার থেকে যদি শুরু করে সুরার ঠিক না কালামুল্লাহ তো আসমানি কিতাব সব কিতাব উল্লাহ সৌরথ কিতাব উল্লাহ জবুর কিতাব উল্লাহ ইঞ্জিন কিতাব উল্লাহ কালামুল্লাহ না কোরআন একমাত্র কালামুল্লাহ ঠিক না ভুল হইলে বইল হ্যাঁ এখানে বলতেছি আমার তো বলতে নিচের মাটি মুক্তি সাহ রহমতুল্লা এলাকা সমস্ত আল্লাহ যারা সেরে বাংলাদেশের বাঘ কয় মানুষ আমি কি বাঘ তো সামনে বাঘ ও না বিলাই ওনারা কি ভাবছিল নাকি সামনে মকলুক মকলুক না জিবরির জিবরির না মকলুক মকলুক না ওনাদের সামনে মকলুক ছিল লামাত্র সাই ছিল খালেখার কেউ ছিল না আমাদের সামনে কোনো মখরুদ মখরুদ ছিল না বাঘ আর সেরে বাংলা একটা রকম এলো নাকি ওনাদের সামনে বাঘ তো বিলাই ছিল ওনারা দেখায় না দুনিয়াকে যদি দেখাইতো তো ইচ্ছা করলে বাঘের কান্দুরা থাপ্পর মারা ওনাদের জন্য কোন ব্যাপার ছিল না যেরকম বিলাই কান্দুরা থাপ্পর মারা কোন ব্যাপার না বাঘের কান্দুরেও থাপ্পর মারা কোন ব্যাপার না যেটা আমি তোমাদেরকে বলতেছিলাম মেরে আজিজ মেরে দোস্ত আমাদের বাচ্চা বাচ্চা কালী আল্লাহ কালাম আমাদেরকে দিচ্ছেন কিন্তু আল্লাহ তা দেখাইছে তাত যখন সুলাইম আলাইহিসাল তোমরা দেখলে বুঝবে মার এবে যখন যাবে এখনো খুটি গুলা রাখা আছে প্রত্যেকটা জিনিস রাখা আছে শুধু তখ নাই সব রাখা আছে আমি তো এই চতুর্থ বার দেখে আস না যখনই যাই ইমান বাড়তে থাকে আগে তুমি বলতো সত্য চোখে দেখতেছি সত্য সুলাই মাহস্তান বলছিলেন আসবে তো ফেরেস্তাদের পরে মখলুকের ভিতরে ইফ্রি তুমিনের তাকাত বেশি ঠিক না সে তারা করতে চাইছে আল্লাহ আমাদেরকে দেখাইতে চাইছিলেন যে তোমাদেরকে আমি যে জিনিসের জন্য নির্বাচিত করছি ওই জিনিসের এবং মকসদের উপরে যদি তোমরা ওঠো তো আমার তাকত ব্যতীত যত মখলুকি তাকত আছে তোমাদের সামনে জিরুর হাইপি তো রাখেনা। না জিরুর একটা মান আছে কিন্তু মখলুকি তাকত তোমাদের সামনে কোনো তাকত রাখেনা। যদিও আজকে আমরা ভয় পাইতেছি অমুখে তমুখে অমুক সমুক কেন মেরেজ দিও। আমরা দেউরিয়া হইতে চলছি আজকে আমরা চতুর্দিক থেকে গ্রাস হইতে চলছি চতুর্দিকের ভয়ে আমাদের ভিতরকে মোর্চায় থুবর ছোট করে দিতে বাস্তবিক হাকিকত দেখ ছিল আর ইসফরি জিনের দিকে দেখাইতে চাইতেছ তিন ঘন্টায় তুমি তো বিলকিটকে নিয়ে আসবে রাখো রাখো এরকম শক্তি দেখাবো যে চুটকিতে নিয়ে আসবো এটাকে বলে চুটকি চুটকিতে নিয়ে আসবো আর আনতে না আমি তো বলি কোন আপনাদের রায় কি পুরা দিন তো তাদের কাছে ছিলই না পুরা দিন থাকলে না পুরা দিনদার হইতো আল্লাহ তো পুরা দিন আমাদের উপরে পুরা করছে তুলে তুমি না তুমি আজকে পুরা দিন দিতে তো আজকেই দিন দিনওয়ালা হবে এর আগে যারা ছিল তার কাছে পুরা দিন ছিল না। এর যারা ছিল পুরা নয় তাদের কাছে ছিল না আমাদের উপরে নয় মতাম্ম করছে আগে ওয়ালাদের কাছে পুরা ছিল না। আলিফ বাসার সার এলেম ছিল হয়তো আমাদের কাছে যদি এলেম এলেমওয়ালা তার এলেমের এই তাপস কামত পর্যন্ত ইনসানকে দেখায় গেছে যে দেখো এলেমের তাপত এই জন্য উমর পালনকুই রহমতুল্লাহ আলাই বলতেন যে সারা দুনিয়ার বাক্সা আনা আমাদের জন্য কোনো ব্যাপার না সারা বাক্সা বক্সের ভিতরে করা। প্রেসিডেন্টের কাছে থাকে আর কারো কাছে না প্রেসিডেন্টের কাছে রাশিয়া যখন বাঙ্গে তো এটম বোমের বিরিপকে সর্বাচকের কাছে ছিল বাক্স যদি নিয়ে আসা হয় আজ যদি বলে সব বাক্স আমাদের কাছে যার কারণে বাসেলের কাছে আমাদের কোনো কদর নেই কারোর কাছে কদর নেই কদর ছিল মেরে মেরে দত্ত আমি ঘুরা তোমাদেরকে এক একদম কদর ছিল এলে মালাদের কদর ছিল এলেমেরও কদর ছিল প্রত্যেক মানুষের দিলের ভিতরে এলিম ওয়ালাদের এলেমের কদর ছিল ওলামাদের কদর ছিল ওলামাদের দরবারে আসা বাদশাহ নিজেদের হারুর রশিদের মতো বাদশাকে বাহাদুরের মতো রাস্তা দাঁড়ায় সোজায় লিবন রহমতুল্লাহ দরবারে হারুর রশিদা ঝর্ণা দিত না সোজা লিবন ইয়াজ এর জুতা মালিক ইবনে নার বুকে জড়ায় রাখত না আর এই কথা বলতো না আমি আমাদের অত্য থাকবে না সব হারাতে কারণ মেরে রোস্ত তোমরা একটু তোমাদের পিবারিয়ার উপরে তাকায় বিবাহিয়ার কতটুক জমিন আমাদের হাতের নিচে আর কতটুকু আর কতটুক এলাকা আমাদের বিরুদ্ধে একটু তাকায় দেখো আমি দেখানি তোমাদের এখানে দুইবার আসছি একই মাসের ভিতরে আজকে আসছি যদি আমি এখন মলিবাজার যাব। কিন্তু বড়দের টাকা যা তোমাদের চেহারা দেখলো সব হবে এই আসছি ওলামাই গ্রামের দরবারে বর্ষা যদি কেউ মনে করে এই জন্য তোমাদের দুয়ারে আসছি বেড়ে আজি তো আমরা আমাদের মাসে আজিম নেস্প আজিম জিনিস আল্লাহ আমাদেরকে দিতে যে নেস্পতের জিন্দুরো মোকাবেলা করার কেউ ক্ষমতা রাখে না আল্লাহ থেকে দূরে সরায় আর আমাদের এলেন প্রতি মুহূর্ত আমাদেরকে আল্লাহর নিকট মানুষের এলেন মানুষকে জাহাঙ্গ থেকে দূরে সরায় প্রতি মুহূর্ত জাহাঙ্গ নামের নিকটবর্তী করতেছে আমাদের কদম প্রতি মুহূর্ত আমাদেরকে জাহান্ন থেকে দূরে সরাইতে নিকটবর্তী বলো সত্য তো আমাদের টাকা দা দুইটা খাইতেও হবে পানো করতে হবে কিন্তু পিপাসার টাকা একটা শুধু পান করলেই হবে খাওয়ার প্রয়োজন নেই এলএমের টাকা দুইটাই এলেনের টাকা যা হইল আমল এলেনের উপরে আমল করতে হবে আবার এলেনের টাকা আমলের উপরে দাওয়াতের উপরে আরে দাওয়াত দিতে যায় মেরে ভাই ও মেরে আজিজ ও মেরে দত্ত নবীরা নবী যার সাথে জমিনে রাইখা আল্লাহ সরাসরি কথা বলতেন يا زكريا اننا نبشرك بغلام ي لا نجعل له من قبل سبيل قطا ده কতছি বুললে আমাকে কইলো একবা এক জায়গা যার সাথে আল্লাহ সরাসরি কথা বলতো জমিনেরই কা কিন্তু আমাদের নবীর সাথে আল্লাহ কথা বলতেন কোন যে মুত্তাসিল মধ্যখানে কোনো відста নাই কিন্তু আরো শোনিয়া বলতো বাউহা الى عبدي بما اوحى فدنا فتدل. আর এরকম এরকম এরকম দাওয়াতের উপরে বুঝতে আমাদেরকে সমস্ত জমি আমা আলা ইসলামের বেরাস হিসাবে আমাদের কাছে দিয়া গেছেন এই এলেনকে কাউকে মেরে দোস্ত মেরে আজিজো মেরে কিন্তু আমরা আরো সে নির্বাচিত আমাদেরকে আরো সে নির্বাচিত করছে এই চেহারা গুলা আরো সে নির্বাচিত হইতে তারপরে মাদ্রাসা এর অনুমতি হইতে যতক্ষণ পর্যন্ত আরস ও নির্বাচিত না করে ততক্ষণ পর্যন্ত এই প্রতিষ্ঠানে ফেলছি এই জন্য রাজ হইন না দুটা মুসিবত আল্লাহ উলামাই এর উপরে আনবে যদি ওলামা কলাম মকে হার ফেলে একটা মুসিবত ওলামা কদর কি নথিটা কি দাঁড়াবে ওলামায় হকের এহান কি বলেন কুপর কি কুপুর না কিন্তু নথিয়ার থেকে সদর করা যাবে আমি গত সপ্তাহে দুনিয়ার থেকে বিদায় নেই তাহলে কুফর মিয়া বিদায় নিবে ঠিকানা কোথায় হবে ইয়খরিনার দুনিয়া বিদায় ইমান ইমান ছাড়া বাহির হবে ঠিকানা কোথায় হবে ঠিক না সিদা জাহান্ন আমি মাঝে মাঝে বলি মেরে হাটাচারিতে বলছিলাম যে আমাদের আঠাইশো দাও রহমত দিত তখন কতজন হইত কতজন ছাত্র ছিল ওনার দর্শে কখনো কখনো হ্যাঁ নব্বই আচ্ছা আপনার তাই মেনা নিলাম আরো দশ হাজার কমাইলাম আশি হাজার ওই ছাত্রায় যে তিন মাস আগের কারগুজারে নি আমি বাংলাদেশ থেকে বিমান বাহিনী গেছিল মিসাইল চিনতে রাশিয়ায় আমারও একজন পরিচিত ছিল ওইখানে আমি তাকে জিজ্ঞাসা করছি বোখারের অবস্থা কিরকম সে বলতে এখনো চমনে আপনি যা দিয়েছেন তাই আছে এত বড় পাপড়ি হয় নাকি গোলাপের যদি বিশ্বাস না হয় ঢাকা টিএমএ আমি জানি না এখন ওইখানে চারা কিন্তু বাড়িতে আছে কিনা এক একটা পাপড়ি দুই হাতের সমান দুনিয়ার সবচেয়ে দামি গোলাপ হইল পোখারা সবচেয়ে দামিয়া সবচেয়ে ভালো গোলাপ ওই গোলাপের বাগানে এখনো সূর্যের আলোতে ছেলেমেয়ের মিলন কোনো অবৈধ জিনিস না আমি চোখের দেখা বলতেছি চোখের দেখা না দেখা না। আল্লাহ আমাদেরকে তোমার দোয়া তোমাদের দোয়াতে বহুত জায়গা দেখাইছে বহু জায়গা ইমাম আলবানির গ্রামে গিয়ে আমার চিৎকার বাহির হয়ে গেছে পাঁচ লক্ষ আলবানি পেয়েছি কট্টানা সাহরুখ যারা খ্রিস্টান হয়েসজিদে খান খান একজন মুসলমান নেই পুরা গলিতে সূর্যের আলোতে জিনা করা সভ্যতা বৃষ্টির মতো পানির মতো মসপান করে ওনার গলিতে কোনো নিশানা পর্যন্ত নেই যার হাওড়া ছাড়া যায় না চোখে বলতেছি চোখে না সশীলে জুড়ে আসছি তোমাদের দোয়ার বরফতে আমি ভয় পাইতে কি মেরে ধরত এই তোমাদের দুয়ারে আসা কেননা আজকে ওই জমানা নাই আমি এখনো বলি যে জমানা নাই এই কাপড়টা ছয় বার সুদের সমুদ্রে ডুব দিতে তারপরে আমার শরীরে আসবে বিশ্বাস হয় তোমাদের মনামো আমি তোমাদেরকে ছয়বার এই কাপড়টা সুদের সমুদ্রে দিতে প্রত্যেকের কাপড় যে তুলা বন্ধে সে লোন নিয়ে তুলার চাষ করতে যে তুলা ইনপুট করতে সে সুদ তুলা ইম্পোর্ট করতে যে সুতা বানাইতে সে সুদ নিয়ে কারখানা করতে যে সুতার টিকা কোরা বানাইতে সে সুদ নিয়া ফিনিশিং সে সুদ নিয়া তারপরে আমি টাকা দিয়ে কিনছিস বারে যদি সুদের সমুদ্রে ডুব দিয়া থাকে এই কাপড়টা তাইলে এখানে এশারের উযু দিয়া ফজর পড়ার প্রশ্ন ওঠে না এই ওয়ার্ড কার্য করি না কেন এটা তো ছয় বার ডুব দিতে সুদের সমুদ্রে একবার ডুব আবদুল্লাহ রাখতে ঠিক না আজকে কি সম্ভব আজকে ওই জমানা মেরে আজিজো মানুষের দুয়ারে গে মানুষকে দুটা জিনিস বুঝানো দুটা জিনিস আমি মনে করি আমল করো না কিন্তু সুনতের খেলাফ করো না আমল করো না কোন অসুবিধা নেই কিন্তু না ফরজ নকলকে ডুবানের জন্য যথেষ্ট কি বলে না কি বলো বোকারিওয়ালারা কি বলো ইত্তাওয়ালারা বেদাতের একটা আমল সারা জীবনের ফরজ নফল ডুবানের জন্য যথেষ্ট না যথেষ্ট না আমার দরকার নাই কিন্তু মোহাম্মদ রসুল তরিকার খেলা করোনা ইমান পাহাড়ের সমান করো না পাহাড় সমান ইমানের প্রয়োজন নাই ছিল এক জমানা এখন নাই এখন তো রব এই কথাই বলতেছে লালাগার দুলু বুকা তামা ও আমি করে আনব এখন তো ওই জমানা মাপ চাইতেও পারব না খবরে পৌঁছা দিবা নিখোঁজ ইমান নিয়ে আল্লাহ ওয়াদ আছে আপনার মেরে আজিজো এই জন্য তোমাদের দুয়ারে আসা আমি বড় ক্লান্ত সুরাত্র আমি আসছি পরশু সুদিন বারো তারিখে আমি সাত আছি ওই পশুয়াখালী বারো বার গাড়ি পার্কায় ঢাকাতে করছি শূন্য নাই কিন্তু সুন্নতের খেলাফ করো না আমল কম করো শূন্যত অনুযায়ী করো শূন্যতের খেলাফা ইমান পাহাড় পরিমাণ দরকার নাই কিন্তু নিখোঁজ ইমান বানাও সেরেমানের সাথে তোমাদের দৌলত আল্লাহ এলেনের তাকা তাকাজা এটাই মেরে ধরতো এই কথা পাইব না আমরা তাক্তি খেলাপ আমরা তালিমের খেলা না না না না খোদার কথম কি করে খেলা হইতে পারি সেই তাক্তি আল্লাহ সাত কথমের পরে বর্ণনা করছে কিন্তু তস্কিয়া মুহাম্মদুল রসুল সুন আলোকে হইতে হবে তাস্কিয়া ওই এলেমের আলোকে হইতে হবে যেই এলেম মোহাম্মদুল রসুল্লাহ নিয়ে আস ওই আলেম ছাড়া যদি তাস্কিয়া হয় কারণ হবে ওই টাকিয়া জলালতের কারণ হবে ওই টাকিয়া আর যদি মোহাম্মদী এলএমের আলোকে তাতা হয় তাইলে একদিনের তাকিয়া এক মুহূর্তের তাক্তা সিধা জান্নাতে পৌঁছাবে এতে কোনো সন্দেহ হয়। সন্দেহ আছে আমি বলি তোমাদের কাছে যে এলএম আছে এই এলএম ছাড়া মকসাদের তে ইনসানের অজুদ নামুমক তাকলিক ইনসান ইনসান এর পয়দা করার উদ্দেশ্য নামুমক তোমাদের এলএম ছাড়া এজন্য জন্য হুজুর সাল এই এলেন কে পারেসের মেশাল দিকে বা সাথে পানির সাথে কেননা জমিনের হায়াত আল্লাহ পানির ভিতরে রাখতে ইনসানিয়া হায়াত আল্লাহ এই এলেনের ভিতরে রাখতে জমিনের পানির নেতাম আল্লাহ দুই দিক থেকে চালু করতে নিচের থেকে উপর থেকে যার দ্বারা জমিনের ভিতরে হায়াত আসে মানুষ বাস করতে পারে এই এলেমেরও আল্লাহ তার আসমানের সাথে রাখতে এই জন্যই বলতে বাবা হাওয়া একটা কথা শুনো আজিজো আমাদের বুনিয়াদ হইলো কি আমাদের বুনিয়াদ আমাদের এলিমের বুনিয়াদ মান আমার সাথে তোমরা একমত বাতিলের এলেমের বুনিয়াদ বাতেলের এলিমের বুনিয়াদ পুরান উঠা আমি দেখাই শয়তান ওহী পাঠায় পুরান শেতান আয়ুহি ইউলিয়া ইহি তারপরে কি শয়তানের পুরিয়াদ ওহি আমাদের ওই হক শৈতানের ওহি দু কৌলি গুরুরা আমাদের ওই হক শয়তানের ওহিপাল কৌলি গুরুরা আমাদের বুনিয়াদ ওহি কার না বাতেল সদা সর্বদা হকের নকল করে বাতেল নকল করে হকের হকের নকল করে হকের হাওয়া কোরআল হওয়া ওয়াহি হা হকের বুনিয়াদ বুনিয়াদ শুক্রপাল কৌলি গুরুরা হকের এসে বাতেলের এতেসারের বুনিয়াদ ও দাওয়াত। চলো কোরআনের ভিতরে ডুবটি পালাম্মা পুদিয়াল আমল পড়তে থাক আগে পালাম্মা পুজিয়াল আমল যখন যাবে তখন কি লুমু তারপরে পুরা তোমাদের সামনে আমি দাওয়াতের বুনিয়াদ আস্মাবো হইলো দাওয়াজ বাতেলের এনতে সারের আত্মাবো হইলো দাওয়াত দাওয়াত দিতে দিতে এতটুক করতে আমি যেটা বলি আমার একটা কথা মনে উঠতেছে এই জন্য বলতেছি আপনাদেরকে আল্লাহ রসুল মখলুকের ভিতরে কোন মখলুকের জন্য যদি করতেন তার জন্য করতেন স্বামীর জন্য ঠিক না তাহলে আল্লাহ রসুল কি বুঝাইতে চাইতে স্বামীর মকাম কোথায় সুজুদের মোস্তাহ ঠিক না স্বামী সুজুদের মোস্তাহা ঠিক না সুজুদের স্বামীর কথা মানব না হ্যাঁ লান তকাল আশিরা আগে না তুক্তির না লান আগে হাতি ভিতরে তারপূর্ণ রা আশি রা আগে ঠিক না পা মেহান্নায় আবার চলো আরেক জায়গায় আল্লাহ অনুষ্কু দই সহি ইনসান ঠিক তার মেহান্নারা এতটুকু করছে যে সন্তান সবচেয়ে মা বাবার না করমা ঠিক না আমি তোমাদেরকে দেখাইতে চেয়েছি ব্যথা তোমাদের বিলে ডালতে না হুদিসের বিলে দিলে ব্যথা ছিল সেই ব্যথা হুদিস ব্যতীত এরকম ব্যতীত করছে এরকম ব্যতীত করছে। যে চিনা আসছে এলাই সহ্য করছে এলাই সহ্য করছে আল্লাহ করছে আর বরদাস্ত করতে। কিন্তু উন্নতের ব্যথা দুনিয়া বরদাস্ত করতে পারে নাই যার কারণে আল্লাহ কোরআন নাজের করতে বাধ্য হইতে লাল লেখা বা কান্লায় কোন উন্নতের ব্যথা কতটুকু ছিল কতটুকু ব্যাথা ছিল যার কারণে মৃত্যু লগ্নে চোখে পানি নিয়ে চৌধুরীপাড়াওয়ালারা তখন আশাদ মদানী রহমতুল্লাহ আলাইফ আসাদ মদানী রহমতুল্লাহ আলাই বয়ানা বাড়ায় কোনো কানে বাজে উনি স্বপ্নে দেখছেন কোন ব্যক্তি জামাত স্বপ্নে দেখতে হুসাম হাতিমে বয়ান ছিল এটার উপরে যে তোমরা এখনো উঠো এখনো ময়দানে নামো এখনো যা পাও না হইলে আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই যশ্নে কেরকম যশন এই বৎসর যে আমি চোখে আমার জীবনে আমাদের এলেমের মক্সদ যেরকম এলেমের রুসুখিয়া আমাদের কাছ থেকে চায় আবার জন্য সফি সৎ ময়দানে আমি তোকে জানলাতে নিতে চাই জাহাঙ্গামে নিতে চাই না আমি তোকে আমার সাথে জানলাতে নিয়ে যেতে চাই যখন বুঝাবো তো একদিন আমার ফিরে আসবে ওলামায় গ্রামের কদর আল্লাহ ফিরাইয়া দিবে কিমস আল্লাহ ফিরাইয়া দিবে মস্তবা আল্লাহ আমি ভবিষ্যৎ বাণী করতেছে আপনারা দেখেন না দারুল হকানি জালালাবাদের দারুল হক্কানি আপনারা দেখেন না যে জালালুদ্দিন হক্কানি মাহবদুল হাসান শাইফ উদ্দিন যার পর্দা রহমান ছিল আফগানিস্তানের পর্দা পড়া মেয়েকে আছে সে বোরকার ভিতরে তুমি একদিকে তাকাই রাখ কেন এরকম পর্দা আফগানিস্তানে ছিল ওই কুতুবখানা আমি চোখে দেখছি যার কলমে নোস্কা সারা সাথে পকর করত কাবুলে আজকে একটা পৃষ্ঠা পর্যন্ত বাকি নেই একটা পৃষ্ঠা বাকি নেই বাকি নেই আফগানিস্তানের দিতে দৌলত আল্লাহ তোমাদেরকে দিতে মানুষ এই দৌলতের মস্তাজ সে যদি ইনসান হইতে চায় তাহলে তোমাদের এলেন ছাড়া তার রাত্র এবাদত হবে না দিন আবাদত হবে না পেশাব আবাদত হবে না পায়খানা এবাদত হবে না স্ত্রীর মিলন এবাদত হবে না বাজার এবাদত হবে না দোকানদারি এবাদত হবে না চাকরি এবাদত হবে না কৃষি এবাদত হবে না মাস দিকে দেখা এবাদত হবে না বাপের দিকে দেখা এবাদত হবে না তোমাদের এলএম ছাড়া উম্মসের একটা কদমও এবাদতে রূপান্তরিত হবে না কিন্তু যদি তোমাদের এলেমের আলোকে শুধু যদি একটা কদমও তার উঠে হইতে পারে ওই কদম তার জাননাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে দাঁড়াবে কি বলো এরকম কোন কদম আছে না নাই হ্যাঁ আছে যদি তোমাদের এলএম আলোকে হয় তোমাদের কাছে তথ্য আছে না জীবনে করতে পারে না। কিন্তু ডেলি হাজার ওমরা স্টক কামাইতেছে বারবার বার কামাইতেছে শুনছে তোমাদের এলএম আলোকে যায় মা বাবার দিকে দেখতেছে ঠিক না হজার ওমরা স্টক কামাইতেছে না কামাইতেছে না এই জন্য তোমাদের এলএম কি মুখ ইনসান ইনসান হওয়ার গেছে। কাউকে বেড়ে রয়েতো মনে উঠল তোমাকে বলতে দিয়ে জন্য হাসান হোসান আসছে যে বলতেছে না জান আপনি উত্তম না আমরা উত্তম তোমাদের জবাব কি উত্তম আল্লাহ রসুল উত্তম ঠিক না আল্লাহ রসুল উত্তম সাদা সিদ্ধা জবাব দেওয়া দিচ্ছে দুই নানা নুই নাতি হাইসা দিছে আসলা কেন কয়ে যে জবাব হয় নাই তুমি উত্তম কে উত্তম আমরা উত্তম আব্বারে কিনেন বাচ্চা বলো আব্বার মানা কে বলবে গোলা বলছে উনি আমাদের আব্বা আপনার আব্বা তো খালি আব্দুল্লাহ কিছুই নেই আগে কিছু পিছু না কিছু খালি আবদুল্লাহ আমাকে আম্মা জানতে চিনেন তো বলো বলছে আম্মা জেনের মানাকে চিনেন তো বলো এক ঘন্টা দু সাহিত আপনার নানা জনের তো নামই মানুষ জানে না ওই নাতিদয় কলি যা টুকরা তাদেরকে হেরা সব তোমাকে আমাকে আম্মাজন দাঁড়ায় রয়েছে কোথায় আসছে আম্মাজন দাঁধা হয়েছে না ভিতরে যাওয়া যাবে না বাচ্চা ছিল আম্মাজনের হাতে ছটকা মেয়েরা লাভ দিয়ে চলে গেছে ভিতরে ফুলে ভয়া করছে কতক্ষণ পরে ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে কান্নার আওয়াজ আম্মা যান নিষেধ তো ছিল কারো যাওয়ার চাইতে দিব না কিন্তু হোসাইন কে তো ধরে আসতে পারি নাই ভিতরে চেয়ে গেছে এই কান্নার আওয়াজ কেন। কলি কেনিজার টুকরা কাঁদতেছে আর চোখের পানি হোসাইনের গালে পড়তেছে আম্মাজান জিজ্ঞাসা করতে আপনি কাজেন কেন বলে এই সেরেসটা আসছে আর আমার এইটা দেখানোর জন্যই আসতে আমার ওই কলিজা টুকরা কে আমার পুঙ্গের দিচ্ছে আমাকে দিতে ওই সুন্দর দুনিয়া থেকে বিপুক্ত হইতে কে চিন্দা করবে বলো তোমরা মানুষের জীবনে শূন্য কে উঠাবে কে মোহাম্মদুর রহমুল্লাহ সুন্দরকে চিন্তা করবে আমি সনুদের উপরে বকা করব না থেকে যে খাঁসতে খাসতে উঠবে সময় যে কানতে খানতে আনি চিবরি বলতে চোখে পানি বলতে চিবরির এক জবাব এখনো বাকি উন্মতি আমার তোমার আমার শুরু করতো আমি যেতে পারি ওহী যেদিন আসতে ওই দিনও চোখে পানি বদ্রাস্তের যেদিন নাজিল হইতে কম্বল থেকে চোখে পানি নিয়ে ছিল কম্বল থেকে চোখে পানি নিয়ে ছিল আম্মা যান জিজ্ঞাসা করতে ডাক্তার চুকান্তারেজ আবারিবা উনি আমাকে আওয়াজ দিয়ে দিলকে ঠান্ডা করেন কেউ মানুষ না মানুষ আমি মানব শুরুদিন চার চোখকে পানি মৃত্যুর সময় চার পানি কবর থেকে উঠবে কাটতে কাটতে রেওয়াজ তোমরা দেখানীয় আর বলতে বলতে উঠবে আমার উম্মর থেকে আমাকে কবর দিতে আসো জিবরিন কসম খায়া বলবে بإذن الله وجلاله وبكبليائه وولوه وشانه ما شق الأرض إلا أنت فأين طرفت أمتك على شبير جهنم <تصفيق> وكامتهم ما تلك دورة بي سمرا جانوا ابن أكبر صلى الله عليه وسلم من الرواية الله رسول قال لي أنظر موسى متلفف بالأمود بالأرش ويقول ربي لا أسألك أمي ولا أسألك أختي ওই দিন এক ব্যক্তি থাকবে যে উম্মি বলে চুপকার দিতে থাকবে কখনো হাউসে কাউসার কখনো মিঠান কখনো ফুলতে রাতে যেইখানে যে আটকাবে হাউসে কাউসারে আবে তো পানি পান করা তো নিজের উপরে যা দূরের উপরে যেতে দৌড়াবে যদি কেউ ফাইসা যায় যে দুরুদ গুলা পড়ছিল জীবির দশায় আল্লাহর হাবিবের উপরে ওইগুলাকে আবার ওইখানে পার করায় ওই নবী ওই নবী ওই নবী ওই নবী আমি তো কোনও তুই আজকে বাতের বসতেছে আমরা মহাভদ্র দুল্লাহ আসে না আমরা ওনার মানাকে জানি না আমরা ওনাদেরকে বড় ভাই বলি আমরা যখন ময়দানে নামবো আর যখন মেহানো শুরু করব। তখন চাকি জানবে কোন এক মাঝারে ওর চড়তে ছিল মহিষের লাইন নিয়ে গেছে আমি ওলামাকে বলতেছিলাম যে আম মানুষ এ কিচ্ছু বুঝে না আরে যদি বুঝাইয়া মহিষ নিয়া যাওয়ার জন্য তৈরি করতে পারে তো আমার কাছে হক আছে হকের ভিতরে তাকত বেশি না বাতিলের নূর বেশি না বাতিলের ভিতরে নূর বেশি হকের ভিতরে কোন ওটা তো মাকুসার জালার মতো আমার তার ভিতরে তাকত বেশি আমি কেন একে বুঝাইতে পারলাম না আর আমার দরবারে কেন উঠে আমার দরবারে কোনো মহিষের বহর আনতে পারলাম না এটা দোষ আমার নয় আমার দোষ এই জন্য তোমাদের দুয়ারে আমি ব্যথা ডালতে উপরে রহম খাও তোমরা যদি রকম শয়তান বৈশা নাই আমি বলি আমি মুক্তি আমার শয়তানও মুক্তি আমি কাফেল সে আমার থেকে কা ফেললাম কেননা সে জানে সে কি হারাইতে তার সাতটা পিএচডি ডিগ্রি ছিল একে আকাশে এক এক নামে সে এই দৌড়ে হারায় ফেলছে আমাদের কারণে এক লক্ষ পঁচাশি হাজার বছরের আবাদত তার জলান চলে গেছে যার ভিতরে তিরিশ হাজার বছর আরো সে ছিল তেরো হাজার বছর ছিল আমাদের কারণে সে সে আমাদের বিরুদ্ধে আমাদের হাতিয়াস দিয়ে আমাদেরকে সে ঘায়েল করতেছে আর দাওয়াত আমাদের ছিল আমা ওহি আমাদের ছিল আমাদের ওহি সে আমাদেরকে ছিনাইয়া নিতে আর শুক্রবার কৌলে গুরুরা বানায় পুরো উম্মুটকে সে লেপটের ভিতরে নিয়ে নি দাঁড়া করাইছে তৌহিদের বিরুদ্ধে শেরে কে দাঁড়া করাইছে আর আজকে লম্বা লম্বা তস্তির করে বসে মহের লোকের চক্রোল রুম ভালো আছে মহাসায়ের লোকেরা আমি তো এখন একটা আওয়াজ চালাইতেছি বাইরে যাওয়ার দরকার নেই যদি প্রত্যেক জেলা আলারা নিজের জেলার জিম্মাদারি হাতে নিয়ে আর যদি গ্রাম দৌড়ানো শুরু করে গ্রামগঞ্জে দেখো বাবা একটা কথা বোঝো এলমের দরজা দিলে না দিলে করার কিছু নাই আপনি কিছু হ্যাঁ কাফিয়াওয়ালারে দিতে তো জমানার আবু হানি পাশে নিয়ে বলা যেতে রশিদ আহমদির জামান তার জন্য আমি বলি এখন আমি একটা কথা চালাই যেত প্রত্যেক জিলা যদি তাদের কাজ হাতে আর যদি আর জিলার ভিতরে ঘুরতে শুরু করে ইনশা আল্লাহ এই পায়ের চলার কারণে রাতের দোয়ার কারণে চোখের পানির কারণে খাওয়ার কারণে সামান্য কষ্ট কে সহ্য করার কারণে সমস্ত জিলার থেকে ইনসা আল্লাহ ইনসা আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ তরিকার খেলাফ দূর হবে মোহাম্মদুর রসুল্লাহ তরিকার শিক্ষা প্রত্যেক জিলার ভিতরে জমবে তৌহিদের শিক্ষা জমবে সেরে শিক্ষা দুনিয়ার থেকে চিরবির এই জন্য তোমাদের কাছে দরকার যদি ছুটির সময় গুলার ভিতর থেকে তোমরা তোমাদের জিম্মেদারি মনে করা দেখো কিন্তু আমরা আসতেছি জাগা মধু গেছে ঠিক না আমরা না। আমরা কি জরুরি যে আমরা আমাদের পরের জন্য রেখা যাব এটা আমাদের উপরে জরুরি না জরুরি না এটা না জরুরি কি জরুরি না যদি আমরা চাই যে টিকা থাকো আমাদের ময়দানে আনতে হবে আর যদি না চাই তাহলে দেখা হবে একদিন হাত ছাড়া হয়ে যাবে আমি গুজা করতেছি তোমাদেরকে পাঁচশো মসজিদ আমি তালা দেওয়া দেখেছি ইতালিশ বটারে গিরিশে গিরিশে পাঁচশো মসজিদ লাইনে তালা দেওয়া সক্রাটি বাড়ির নিচে দুটা মসজিদ একটা জাদুঘর একটা তালা দেওয়া একটা জাদুঘরে মুসলমানদের সবচেয়ে বড় মসজিদ আটশো বছরের রাজত্ব ছিল স্পেনের মুসলমানদের ওই মসজিদে এখন ক্যাবলার দিকে মুখ করে দাঁড়ানো আমি আমি বলতে একজন মুসলমান ডুববে একজন পুলিশ ডুববে ক্যাবলার দিকে মুখ করা ক্যাবলার দিকে মুখ করবেন আপনাকে ঘুরিয়ে দেবে নামাজ দূরের কথা তোয়া তো দূরের কথা ক্যাবলার দিকে মুখ করা যায় না জুতা নিয়ে ঢুকতে হবে তার ভিতরে তোমাদেরকে আমি শব্দ বলতে পারবো না তো নিষেধ না তার লোক ছিল ওই মসজিদ এখন গির্জা চব্বিশ ঘন্টা ঘন্টা বাজে আমরা নিচে দাঁড়ায় দেখতেছিলাম আমি বলতেছিলাম তাড়াতাড়ি চলো এখানে দাঁড়ানো যেতেছে না সবাই পুরো পাকিস্তান আব্দুল আফসার ছিল পুরা পাকিস্তান ইন্ডিয়া বলতেছে মুক্তিচাপ আজকে তোমরা কোথায় গেলাম যে আমার চূড়ায় চব্বিশ ঘন্টা গির্জা ঘন্টি মানতেছে তোমাদের কাছে দরকার যদি আমার কথা বুঝে আসা থাকে একটু হিন্মত করো সমস্ত আমাদের আকাবেশদের মিশন ছিল তৌহদ কে চিন্দা করৌহিক চিন্দা হবে সেরে সুরবিত হবে সুন্নত চিন্তা হবে বেদাস দুরবিত হবে যদি দুটাকে দূর করতে চাও দুই জায়গায় দুটাকে বসাইতে হবে শূন্য তার তৌহ দেখো দেখো জিনিস ইনশাল তৈরি ইনশাল্লাহ তৈরি মানুষ তোমার বন্দুক তোমার কান্দে রাখলা ঠিক না আমি তোয়ার ইনশাল আমি তো জানোই এবার যদি নাচ পারি তো তোমার তুমি দোষী আমি দোষী না যাবো আমি তো আল্লাহ নাই হইতো তো তোমাকে পড়াইতো নাকি এইখানে আনতো নাকি আহ এই জন্য বেরোস দাও আল্লাহ দরকার সমস্ত ছাত্র ভাইদের কাছে দরকার রমজান রাগও যদি আমরা তোমাদের কাছে আসবো যদি কেউ নাও আসে তাহলে আমি আশা করি তোমাকে এই যথেষ্ট হবে যে তোমরা ছুটি গুলাতে সামনে সসমাই ঠিক না সামনে কি সশমাই হয়ে গেছে এখানে একটা চালানা ঠিক না কি বলো হ কিন্তু বাকি সময় গুলা পারে যদি তোমরা আসরের পরে ব্রাহ্মণ বাড়িয়া শহরে ছড়ায় যাও আর এক এক দোকানওয়ালা ভাব্যরা যদি বুঝাইতে থাকো সম্ভব না সম্ভব কেবল তো আজকের থেকে আমি আসরের পরে সময়টা আমাদের মাদ্রাসা বা এই শহরের এক একটা দোকান এক একটা ব্যক্তি রাস্তায় যাকে পাব তাকে জৈরা কমতে কম আমি শেষ কথা বলতেছি মনে আসবো নিকা আমি একানব্বইতে সর্বপ্রথম সময় লাগাই বিদেশে ওটা হলো হেজাজে মোকাদ্দা প্রথম মদিনা মক্কা মদিনা তারপরে দুবাই দুবাই আসার পর এক আলেমের সাথে আমার ফিলিস্তিনের সবচেয়ে বড় আলেম ইয়ের উনি বললো একটা জুমার তুলনায় আমাদের ফজরে কোন মুসল্লি হয় না তো ইহুদি আলেম বলতে ইদানুক আমান তুমি কি বলতেছো ইদানুক আমান তাহলে আমরা এখনো নিরাপদ বলে আমাদের ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে যেই দিন মুসলমানদের জুমা জমাত আর হজরের জমাট সমান হবে ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে বল তোমরা মসজিদ করার্লিগে তো করতে পারো আসরের পত্রিকা আল্লাহ তোমাদেরকে কবুল করুক ইনশাআল্লা তো হাত উঠেইছি আর কি আমাদের অপ্তারি ধারা ইনসারা <tos> <lá, tos> <eita tos> <lá, tos> <lá, tos>